আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম। من شرور انفسنا ومن سيئات اعمالنا। মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আশহাদু فقد قال المؤلف رحمه الله تعالى عن عبي حريض رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحسدوا ولا تناجشوا ولا تباغذوا ولا تنابذوا ولا يبع بعضكم على بي بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يهقره التقوه ها هنا ويشير إلى صدره ثلاث مرات সৃষ্টি করেছেন এবং আমাদের পারস্পরিক সম্পর্ক যাতে ভালো থাকে সেই জন্য তার নাজলকিত বিধানে বেশ কিছু আদম নীতিমালা শিষ্টাচার ফরজ করেছেন আবার কিছু সোন রয়েছে যেগুলির মাধ্যমে সম্পর্কে হয় আর সম্পর্কের অবনতি থেকে বাঁচা সম্ভব হয় আমাদের ধারাবাহিক আলোচনা আলহামদুলিল্লাহ চলে আসছে রাখা সেন্টারে কয়েক বছর থেকে বিভিন্ন কিতাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কখনো আকিদা কখনো ফিক कख चलिस हादी चो चल्स एक चल्लिस तीन तारीख अक्टोबर द्वितोबर 2019 35 35 42 दिस विस्तारित आलोचना कर हदीसर विषय बस्तु हम निषेधाजा এমন কিছু বস্তু বা বিষয় থেকে নিষেধ করা যেগুলি মানুষের সম্পর্ককে খারাপ করে এবং এমন কিছু নির্দেশ এর সাথেই যেগুলি মানুষের সম্পর্ককে সম্পর্ক করে এই বিষয়ে সুরা হুজরাত প্রত্যেক মুসলিমকে পড়া উচিত কোরআন করিম থেকে যদি মানুষ নিজের পারস্পরিক পারিবারিক আর সামাজিক সম্পর্ককে উন্নত করা শিখে दिस हादीस छड़िए छिटी तरह गुरुपूर्ण सही मुस्लिम हदीस बर्णन करी प्रख्याल्ला তিনি বলছেন কালা রসুল্লাহ রসুল বলেছেন তাহা আরবি গ্রামার সার্ফ যারা পড়েছেন বাবেল আর বা এই দুটো দুটো অধ্যায় মুন সাহেবের আমার দেশের গ্রামের সার্ফের এক কথায় এতে একটা হাসিয়াত বা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মশারাকা মশারাকা মানে একটা কাজে দুই পক্ষ থেকে অংশ নেওয়া দুই পক্ষ থেকে অংশ নেওয়া এই অর্থ এ অর্থ বহন করবে যেমন কা তালায়োকাত কি বলতে পারেন কা তালায় কাত কাতালা এক তলো নাসারে আনুসর তখন ওর মানে হচ্ছে খুন করা হত্যা করা আর কাতালাই ও কালো তখন কি করা হ্যাঁ লড়াই করা তখন আমার মনে হয় লড়াই করা মানে দুই দিক থেকে মারামারি করা দুই দিক ও মারসে তাহলে তখন দুটো তাফাউল তাকাতা এত কাতালো আর কা তালে ও কালো এই দুটোতে কি রয়েছে যে বৈশিষ্ট্য রে সেটা হচ্ছে দুই পক্ষ থেকে অংশ নেওয়া কোন একটা কাজে যে মারামারিতে দুই পক্ষ থেকে অংশ নিচ্ছে একজন মার শুধু মার খাচ্ছে ওখানে এই শব্দ ব্যবহৃত হবে না পরস্পর হিংসা করবেন না একে অপর হিংসা করবেন না তুমি কারো হিংসা করবে না তোমার হিংসা করবে না দুই দিক থেকে এই কাজটি দুই দিক থেকে না হয় হাসাদ এক পক্ষ থেকে শুধু হাসাদ আমি তারা কি মানুষের হিংসা করে আল্লাহ বলছে এটা হচ্ছে তাহদ বা হাসাদ মহাসাদা কেউ কারো হিংসা করবে না ওয়াল্লা তানা যাসু আর তোমরা কেউ কারো পক্ষ থেকে দালালি করবে না নাজিস মানে হচ্ছে দালালি করা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক এই বিষয়টি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক হাদিসার সংক্ষিপ্তি তারপরে এক একটি বিষয় বিস্তারিত বর্ণনা করব কারণ হাসাদিংসা সম্পর্ক অনেক কথা আছে এটা সবচেয়ে ভালো হবে তাহলে যে ব্যক্তির সময় কম বা হাদিসের অনবাদটা ব্যাখ্যাটা বুঝিয়ে গেল যে নবী সাল্লা ইসাল্লামের এই হচ্ছে তালিমা শিক্ষা যে কাজগুলি করবে না কেউ কার হিংসা করবে না কেউ দালালি করবে না দালালি করা দালালি করা কাকে বলা হয় কোন মাল সামানের দাম বাড়িয়ে দেওয়া উদ্দেশ্য কেনা উদ্দেশ্য নাই এ উদ্দেশ্যে দরদাম করা দরদাম করছে আর বাড়িয়ে দিচ্ছে আসলেও নিবে না কিন্তু আপনি একটা জিনিস আসলে কিনতে গেছেন হ্যাঁ গরুর হাটে দালালি তো দেখেছেন না গাড়ি কিনবে না কিন্তু ওদেরই বন্ধু ওই জন্য গরু কিনবে না কিন্তু দালাল জি এ দালালি করা হারা দালালি করা হচ্ছে মানুষকে স্বাধীনভাবে ভাবে বিক্রি করতে দাও আর মানুষকে স্বাধীন ভাবে কি রয়েছে দালালি করা দরদাম বলছে তারপর এতে প্রতারণা রয়েছে গ্রীষ্ম ধোকাবাজি একটা লোকে ওর হয়তো আসলেই গরজ আছে জরুরি জন্য কিনতে হবে আপনি গাড়ি কিনতে কিনতে আর এক লোক গাড়ি কিনবেন ধোকা দিল আপনাকে মানে গাছ উল্লাস আমাকে ধোকা দিবে সে আমার উন্মতের লোক না আমার দলভক্ত না । তারপরে এগুলো তো সম্পর্ক খারাপ হবে যদিও জানতে পারে যে দালালি করেছে তাহলে ওর সাথে আত্মীয় অনেক সময় মায়ের পেটের ভাই ও দালালি করছে এখান থেকে টাকা পাঠাচ্ছে না বিদেশে আর ও জমি কিনছে এক রেটে কন্ট্যাক্ট করে রেখেছে তোমার জমি আমি ভালো দামে বিক্রি করে দেবো ওটা আমার দায়িত্ব তোমার কাছে এত টাকা নেব মাঝখানে শুধু ঢুকেছে মানে সংবাদ দিয়েছে একটা জমি বিক্রি আছে খোজ খাঁজটা দিয়েছে মাঝখান থেকে পঞ্চাশ হাজার টাকা খেয়ে নিশ দালি জানতে পেয়ে নিছে কিন্তু বিষয়টা জানিয়েছে আর ওর সাথে অন্তর মিলবে ভালোবাসা হবে মুসলিম মুসলিম কি ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসায় বাধা সৃষ্টি করলো এজন্য এই জন্য এই বিষয়গুলি হার এই অন্যায়গুলি হারু আর কেউ কারোর সাথে কারো সাথে বিদ্বেষ রেখো না বৌ মানে হচ্ছে দুশ্মনী রাখা বিদ্বেষ অন্তরে সব পাপের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে হিংসার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে দালালি যদিও কাজের দ্বারা হয় কাজে প্রকাশ পায় কিন্তু এগুলো সব অধিকাংশ হচ্ছে অন্তরে পাপ ধোকাবাজি অন্তরে ওয়ালা তাবা কাজু আর তোমরা কেউ কারো বিরুদ্ধে বিদ্বেষ রেখো না বা শত্রুতা রাখিও না ওয়ালা দাদা এবং তোমরা কেউ কাউকে পিঠ দেখায়ও না পিঠ দেখানো হচ্ছে দুই রকম একটা হচ্ছে না সালাম দেওয়া করবেন না জি ওর সাথে কথা বলতে চান না ওর দেখা করতে চান না ওকে সালাম দিতে চান না ও সালাম নিতে চান না সেজন্য কি করলেন পট করে কেটে পড়লেন এইটা হলো পিঠ দেখা নেই হচ্ছে কি শারীরিক ভাবেহিক ভাবে পিঠ দেখানো আর একটা হচ্ছে অন্তর ফিরে যাওয়া দেহ ফিরে যায় না দেখলে একসাথে যে বসে মাসাল্লাহ আমরা দুজন এখানে বসে আছি আপনার এখানে বসে মাসাল্লাহ আমার দিনের কথা শুনছেন পাশাপাশি বসে আছেন সালাম করছেন হ্যাঁ মুসাফা করছেন অনেক সময় কোলাকলি করছেন বুকে বুকে মুখামুখি করছেন কিন্তু মোটেই মিলছেন না দুইজনের অন্তরে মোটেই মিলনে অন্তরে কি আছে ঘৃণে বিদ্বেষ জি হ্যাঁ কলা আছেন আর তোমাদের একজন অপরজনের ব্যবসার উপর যেন ব্যবসা না করে একজন করছে আপনি শুরু করে দুজন একই সামান বিক্রি করছেন এটা বিক্রেতা হইতে পারে ক্রেতা হইতে পারে দুজন সামান বিক্রি করছেন একজন কাস্টমার এসে ওর কাছে নিচ্ছে শুধু সামান বিক্রি করার ক্ষেত্রে মারামারি হয়ে গেছে অনেক কিছু হয়েছে হাসপাতাল বন্ধ পৌঁছেছে মেলা ঘটনা এরকম আছে যখন তন ঘটতে আছে যখন ও ছেড়ে দেবে তখন আপনি করেন এটা লোক একজনের কাছে কাস্টমার লেগেছে কেনছে ওর কাছে যতক্ষণ কিনছে আপনি বলবেন না যে আমার কাছে আছে আমার কাছে আছে যখন ওখান থেকে কেটে পড়বে তখন আপনি ওকে ডাকেন সমস্যা নেই এটা কেনা বেচা কমপ্লিট হওয়ার পরে হোক অথবা কেনা বেচা কমপ্লিট হওয়ার আগে হোক দুই অবস্থাতে হারাম যদিও কেনা বাজে কমপ্লিট হওয়ার পরে আপনি আমি কেউ যদি বলে এখন কিন্তু ফিরিয়ে দিতে পারবে না কেনা বাজে কমপ্লিট আর আগ পর্যন্ত ফিরিয়ে দিতে পারবে যতক্ষণ পর্যন্ত খেয়ার মানে অপশন আছে ফিরিয়ে দেওয়ার ততক্ষণ হলে তো সবার কাছে হারাম কারণ ওতে হবে কি পাঁচ টাকা যদি সুবিধা আপনি দিতে চান তাহলে ওরটা নেবেন এটা কমি কিনলেন পঞ্চাশটিয়ালে আমি আপনাকে চল্লিশ আছে সেম জিনিস আছে চল্লিশ কিন্তু এটা বলা যায় একদল বলছে যে অসুবিধা নেই আরেক দল বলছেন যদি না হয়তো হয়ে গেছে আর হ্যাঁ মজলিশ মশলা তারপর কেন মনে কষ্ট হবে যে হাইরে আমি দশ টাকা লস খেয়ে গেলাম একটা মনে কষ্ট হলো এক মুমিন ভাইয়ের এই আচরণের কারণে আর একটা হচ্ছে কি ওই ব্যক্তি যে ব্যক্তি দশ টাকা বেশি নিয়েছে ওর উপর একটা কি হলো ঘিনলের শত্রুতা তুই আমাকে ঠকেছি কিনে নিয়েছি কখনো এবার আল্লাহ না আর হে আল্লাহ তোমরা ভাই ভাই হয়ে যাও ভাই ভাই হয়ে থাকো ভাই ভাই হয়ে থাকবেন কিসে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই কিসের ভাই রক্তের ভাই হ্যাঁ বংশের সম্পর্ক আছে তাই না কিসের দিনী ভ্রাতৃত্ব এটা কিসের জন্য এই ভ্রাতৃত্বের বহিপ্রকাশটা কি ভালোবাসে মহাব্বত ওলা এইগুলো শব্দ মনে রাখবেন একজন মুসলিম আর মুসলিমের ভাই তার মানে তাকে ভালোবাসবে দুই নম্বর তার সাহায্য করবে সাহায্যের প্রয়োজন হলে তার হিতাকাঙ্ক্ষী হবে হিতাকাঙ্ক্ষী হবে ক্ষতি চাইবে না আমার মুসলিম ভাইয়ের ক্ষতিও হোক এটা কখনো চাইবে না মুসলিম ভাইয়ের কষ্ট হোক এটা কখনো চাইবে না এ হচ্ছে আল মুসলিম আসলিম মুসলিম মুসলিম যে মুসলিমের ভাই শুধু মুখে বললে হবে না জি হ্যাঁ এই কাজে প্রমাণ করতে হবে যে আমি মুসলিমকে ইসলামের খাতির ভালোবাসি ইমানের খাতির ভালো আর তাদের যথা সাধ্য সাহায্য করার চেষ্টা করি প্রয়োজন হলে করবো এবং তাদের আমি হিতাকাঙ্ক্ষি তাদের কল্যাণ কামনা করি জি তাদের ক্ষেত্রে আন্তরিকতা রাখি এগুলি হইতে হবে আল মুসলিম আকুল মুসলিম তারপর বলছেন মুসলিম আর মুসলিমের ভাই মুসলিম মুসলিমের ভাই সুতরাং কিছু করণীয় আছে আর কিছু বর্জনই আছে কিছু করতে হবে আর কিছু ছাড়তে হবে সব সময় রাখবেন মুসলিম মুসলিমের ভাই মুখে জীবনে ও ইসলামের খাতিরে তাদের জন্য কিছু করলাম না মুসলিম মুসলিমের ভাই এটা আমার সহি সহিদার ভাই তার সাথে আমার তৌহিদের মিল আছে সোনা মিল আছে সে বেদাতের সাথে বিজাতির সাথে কি প্রমাণ হলো আপনার কাছে মুখে হবে শুধু ইসলাম কোনো মৌখিক বিষয় নয় জি এই বহি প্রকাশ দেখে মুসলিম যখন মুসলিমের ভাই এই কথাটিকে ব্যাখ্যা করেছেন অবিচার করবে না এই বিষয়টি শুধু মুসলিমের সাথে খাস নাই দিন ইসলাম এত সুন্দর দিন যে অমুসলিমের সাথেও ও হারাম অমুসলিমের ক্ষেত্রে অবিচার করা হারাম এবং আদল ইনসাফ সুবিচার করা ফরোজ ইন্মিল আদলে এখানে মুসলিম গের মুসলিম বলা হয়নি সৎ অসৎ বলা হয়নি আপনি যদি বিচারক হন বিচার করবেন সত আর অসৎ আমানত সবার ক্ষেত্রে এক সত্য কথা সবার সাথে একরকম ধোকা কাউকে দেবেন না আপনি সব আখলা যেগুলো আছে চরিত্রের দিক এগুলি কিন্তু সবার জন্য সবার জন্য কিন্তু মুসলিমের ক্ষেত্রে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে অন্তরের ভালোবাসা বললাম যেটা আল্লাহর জি শিরাতে লিপ্ত তার জন্য তাতে অংশ নেই জি যে যতটা পাপে লিপ্ত তার জন্য ততটা আপনার মোহব্বতে ঘাটতি হবে ভালোবাসায় ঘাটতি হবে জি ততটা ঘৃণা হবে घृणा कर मुस्लिम, मुस्लिम है घृणा कथागुल मन रखबे मुस्लिम भाबाद सहालम हिताकांक्षी हवा जी हाँ এগুলোর ক্ষেত্রে আপনার এগুলো মুসলিমের সাথে অবিচার কারো সাথে দুর্দিনে মুসলিম একটা বিপদে পড়েছে পরই করলেন না রাস্তায় যাচ্ছেন একটা লোকের গাড়ি খারাপ হয়েছে আর যদি দেখেন যে আরো অনেক লোকই আসছে হ্যাঁ মিনিটে মিনিটে গাড়ি আসছে আর আপনার তার আছে চলে যান যে ঘন্টা দেখছেন বিপদে সাহায্য করতে হবে মরুভূত্তি যেখানে ঘন্টার পর ঘন্টা হয়তো গাড়ি আসে না একটা লোক দাঁড়িয়ে আছে রোদরে আর সেখানে আপনার কোনো রিস্ক নেই জানে ঝুঁকি থাকে অনেক সময় চোর ডাকাত छिन्तरी गाड़ी ते उठे आजकल असहाय मुसलिम के ममिन के, के तर इमान इन कारण मारधर कर जुल्म कर सहाज्य करतेपर असहा दिल ना आर्थिक सहा না আপনি শারীরিক ভাবে সাহায্য করলেন কোন রকম সাপোর্ট করলেন না দিনদার কে মুসলিমকে অসহায় ছেড়ে দিবে আল্লাহ তাকে তুমি অসহায় ছেড়ে দাও অখর উল্মান খাজালুদ্দিন অসহায় ছেড়ে দেবেন মুসলিমকে এক যে বহু আরো মুসলিমকে মিথ্যা বলবেনা জি অমুসলিমকে মিথ্যা বলা যাবে না কিন্তু মুসলিমের অনেকগুলি হক রয়েছে আর বিশেষ করে প্রত্যেক মানুষকে মুসলিম হইতে হবে এটা হচ্ছে আল্লাহর হুকুম কারণ সবাই আত্মসমর্পণকারী হবে আল্লাহর সামনে সবাই আল্লাহর সৃষ্টি আমি যেমন আল্লাহর সৃষ্টি আপনার যেমন আল্লাহর সৃষ্টি তেমন যেন অমসলিম এহুদ্দিন আসার হিন্দু তার আল্লাহর সৃষ্টি আল্লাহম তাদের রব আল্লাহ তাদের খালেক রাজেক আল্লাহ সুতরাং তাদেরকে মুসলিম হয়তো এই অর্থে বলা হয়েছে না হইলে এই বিষয়গুলি চলবে না মিথ্যা কথা বলা যাবে না তুচ্ছ মনে করা যাবে না এই ধরনের যেসলিম অসলিম সবার জন্য মুসলিম যে বহু ওয়ালা ইয়াহ কে রহু আর মুসলিমকে তুচ্ছ জ্ঞান করবে না হাকির মনে করা মানে তুচ্ছ মনে করা যেমন আজকাল পেশার কারণে তুচ্ছ মনে করা হয় পাসপোর্ট এর কার মনে করা হয় রঙের কারণে তুচ্ছ মনে করা হয় দেখতে সুন্দর না সেজন্য তুচ্ছ মনে করা হয় কত রকম আছে বিভিন্ন গোত্র আছে আমাদের দেশে কিন্তু একক অঞ্চলে তো দল আর একদলকে তুচ্ছ মনে করে যেমন যারা জমিদের ভইয়া আপনার কি বলছে চৌধুরী আর অমক তমুক ওরা যারা দেখে যে এরা এদের বাবদা দ্বারা পূর্ব যুগে আমাদের বাড়ির ওদের কি মনে করে ছোট মনে করে করে জি। খাবার হচ্ছে আর সেখানে জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে আর ওইসব সমাজের যারা গরিব তাদের জন্য কলা পাতা আর কিসের পাতা খাপনা আর কিসের পাতাগুলো গুলো পাওয়া যায় আজকাল পাতা আর মেঝে মেঝেতে হ্যাঁ পয়সার ভিত্তিতে সেই নি ভাগ করা হ্যাঁ তারপরে নাগরিকত্বের ভিত্তিতে পাসপোর্টের ভিত্তিতে জি হ্যাঁ সেই নি ভাগ করা তারপরে আপনার কি বললাম অনেকটা ভাষার ভিত্তিতে অথবা যেকোনো ভিত্তিতে যেকোনো ভিত্তিতে হোক পেশার ভিত্তিতে যেটা বলছে অনেক ছোট কি আলমহিন ওর ভাগ্যে এটা জুটিয়েছেন হতে পারে এমন একটা পরিবর্তন আসতে পারে যে সেখানে আপনি পৌঁছে যেতে পারেন আজকে দেখেন বিভিন্ন এলাকার অবস্থা যারা বড় বড় আমির ছিল তার আজকে পথের ফকির হয়ে গেছে আজকে রোহিঙ্গার মুসলিমরা অনেক বড় বড় ধনী যে বড় বড় ধনী মানুষ আজকে শরণার্থী বাংলাদেশ আজকে সিরিয়ার বড় বড় ধনী মানুষরা আহ সৌদি আরবে আশেপাশে বিভিন্ন দেশের শরণার্থী শরণার্থী কালকে এটা আপনার ভাগ্যে চলে আসতে পারে যেন কাউকে তুচ্ছ মনে করবেন না আজকে আমির কালকে ফকির হতে পারে আর আজকের ফকির কালকে আমির হয়ে যেতে পারে সুতরাং কোনো কারণে তুচ্ছ মনে করবেন না তারপর বলছেন যে আল্লাহরুতা আল্লাহ আল্লাহর ভয়ে বেঁচে থাকে এটা হচ্ছে শাব্দিক তাকুয়ার তাকুয়া মানে বেঁচে থাকা বেঁচে থাকবেন কিসের যদি আপনি আপনার স্বাস্থ্য টিকিয়ে রাখার জন্য বেঁচে থাকেন অনেকে সুগার রোগী ভাত খাচ্ছেন না হ্যাঁ লবণ খাচ্ছেন না সুগার মিষ্টি খাচ্ছেন না তারপরে গোস্তাচ্ছেন না না না এই সেই খাচ্ছেন না চর্বি জাতীয় জিনিস খাচ্ছেন না কিসের জন্য শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য একজন লোক ধূমপান করছে না কিসের জন্য বলছে ডাক্তার নিষেধ করেছে জন্য কিন্তু আল্লাহ হারাম করেছে তার আগে পরবা নেই তাকওয়া না এটা বেঁচে থাকে তো সেটার নাম আপনি যদি মেয়ের সাথে চ্যাটিং বেঁচে থাকেন আপনি যদি চিন্তা করেন আমি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি এত নিচে নাম দিতে পারি না এটা নাম তাকুয়া নাই এরকম কত উদাহরণ দেব আপনি এখন নিজেই দিতে পারবেন আপনাদের শুধু রাস্তাটা খুলে দিলাম চিন্তা করার জন্য আপনার লাইফে কোনটা তাকুয়ার ভিত্তিতে পাপ থেকে কিন্তু তাকুয়ার ভিত্তিতে আর কোনটা সামাজিকতার ভিত্তিতে কোনটা পরিবার বা বংশের চিন্তা করে ইত্যাদি অথবা পরিবেশটা অনুকূলে নয় সেই জন্য কাজ আসবে ইসলামী সেন্টারে বসে আছে সুতরাং এখানে আজে বাজে করা যাবে না ফেসবুকে কিন্তু এখানে পরিবেশের কারণে আপনি তাকুয়ার ভিত্তিতে হলো না কিন্তু রুমে গিয়ে নির্জনে যখন গেলেন তখন একেবারে নোংরা ছবি রাউজিল্লাহ কোনো আপনার মধ্যে আপনার আপনার এই তাকুয়ার আসল স্থান হচ্ছে হৃদয় কলব তাকুয়া মানুষের অন্তরে আল্লাহ ভিরুত আল্লাহর ভয়ে আমি ভালো কাজ করব আল্লাহর ভয়ে ভালো কথা বলবো আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো এই কথাটি আসলে এই কথার স্থান হচ্ছে কোথায় অন্তরে অন্তরে অন্তরে যদি থাকে তার বই প্রকাশ ঘটবে জবানে কথার মাধ্যমে আর অঙ্গ প্রত্যঙ্গে হাত চোখ পা চলা ফেরা সব কিছুতেই তাক ফুটে উঠবে ফুটে উঠবে অবশ্যই ফুটে উঠবে সেই জন্য আমাদের সমাজে যারা অসৎ বা মুসলিম সমাজে যারা অসত লোক তারা সমস্ত পাপ করতে থাকে আর যদি বলেন করেন না কত এখানে নামাজ পড়ে না বলছে যে এইখানে ইমান এখানে ইমান এখানে কথা বলছেন এরা অসমর্থ না এটা চলবে না আল্লাহর ভয় যদি এখানে থাকে তাহলে কাজের মাধ্যমে তার বহি প্রকাশ ঘটবে সুতরাংে যেতে ইমানটা পাকা ফজর নজ পড়লেন আপনি জামাত ছেড়ে দিচ্ছেন ইমান আমার খুব পাকা খারাপ কথা বলছে অশ্লীল ভাষা আমার অন্তর ঠিক আছে কিসের ঠিক আছে অসত এরকমই যারা দাড়ি রাখে না দাঁড়িয়ে রাখেনা দাঁড়িয়ে রাখেন ভাই দাঁড়িয়ে অসুবিধা মানে কিছু পরিস্থিতি না কিছু নাই তারপরেও দেখতে হবে যে কি অবস্থা আছে না তো যদি বলেন সোজা বলবে দাড়িতে ইমান আছে নাকি ইমান এখানে আছে তাকু এখানে আছে ইমান এখানে আছে এই হাদিস ওদের জন্য নয় যদি এখানে তাকুয়া থাকে আল্লাহ তারপরে নিজের সিনার দিকে বুকের দিকে রসুর উল্লাহ সাল্লাম ইঙ্গিত করলেন তিনবার করে আত্মাকুয়া হা আত্মাকুয়া আত্মা হা এখানে অন্তরে তাকুয়া চল্লাহ আছে অন্তরে তা রাজা যেমন মনে বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গোটা দেশ পরিচালনা করে অন্তর ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ চলতেই পারে না অন্তর যেদিকে সেদিকে চোখ হাত পা হ্যাঁ কথা বাতা জবান কিছু অন্তর অনুকূলে থাকে অন্তরের পক্ষে থাকবে এই জন্য রসর উল্লাহামের ওই হাদিসটা এখানে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে আলাহ ইেজা সালোহাত শোনো ফিল জাসাদে মজগাতন দেহের শরীরে একটা গোস্তের পিণ্ড টুকরো আছে গোটার শরীরটাই পচে যাবে সরে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ ওয়াহি আল কর সেটা কি ও গোস্তের টুকরোটা কি কালবন্ত মানুষের অন্তর যেমন হবে অন্তর নর হলে চক দি পানি আসে অন্তর যত শক্ত হবে যতই চেষ্টা করেন চোখ আপনি হ্যাঁ কয়ার জন্য দুহাতে তাহার যুদে তারাবি তো রমজান মাসে লাইলাতুল কাতারে চকদি পানি আসেন সোম্মল অন্তর ই হয়ে গেছে শক্ত হয়ে গেছে রাখা হল মুসলিম एक मानसर खराब हारे से मुस्लिम भाई मन कर मुस्लिम भाई मन व्यक्ति कीजाजी हम जत रोजादारे दाला हक और जत लेबाश आलेम हक हा क्यों एक आलेम का तुच्छ ज्ञान कर খারাপ লোক সে ভালো না জি তারপরে বলছেন হারাম প্রত্যেক মুসলিমের আরেকজন মুসলিমের ওপর হারাম কি হারাম এখনো বলেননি কিন্তু मुसलिम अपन से हराम हराम क्या क्षेत्रा जी हराम ये हराम अर्थ हराम निषिद्ध और महतरम, हराम अर्थ महत्ताराम हरामित मस्जिद हाराम त শুধু আপনি বলছেন হারামের এলাকা মানে সম্মানিত এলাকা সম্মানিত মসজিদ জি তো প্রত্যেক মুসলিম আর মুসলিমের জন্য কি সম্মানিত সম্মানিত আপনার কাছে কি মহত্তরাম সম্মানিত কি হারাম আপনার জন্য নষ্ট করা দমহু তার রক্ত হারাম তার ধন সম্পদ হারাম আপনার উপর ও তার মান করা হারাম হারাম মানে যদি মহতারাম করে সম্মানিত তার রক্ত সম্মানিত আপনার কাছে তার ধন সম্পদ সম্মানিত আপনার কাছে তার মান ইজত সম্মানিত আপনার কাছে জি সুতরাং একজন মুসলিম আর মুসলিমকে খুন করবে না মারধর করবে না শুধু তাই নয় একমাত্র হারবি ছাড়া হার্বি কাফের ছাড়া যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে বা যারা যুদ্ধের ঘোষণা করে রেখেছে যে যেকোনো সময় মুসলিম কি বলে খুন করে দিবে তাদেরকে হার্বি বলা হয় বাকি যেকোনো স্তরের কাফের হোক তাদের রক্ত হারাম এটা মনে রাখেন এর আগে বিভিন্ন আলোচনা করেছি কারো মনে আছে এক মুসলিম হয়ে গেল মুসলিমের মাল রক্ত কাফের এক হচ্ছে জিম্মি কাফের আর এক হচ্ছে আর এক হচ্ছে জি আরেক হচ্ছে হারবি মুসলিম সংজ্ঞা সরিয়ে হচ্ছে জিজিয়া দিয়ে থাকে এটা হচ্ছে আসল কিন্তু আজকাল জিজিয়া উঠে গেছে ইসলামিক শাসন যেহেতু উঠে গেছে মুসলিম দেশে স্থায়ী বসবাস করে জিম্মিহেদ আর মুসলিম দেশে এসেছে অস্থায়ী সৌদি আরব এসেছে বাংলাদেশে বাইরে থেকে ভিজিটার এসেছে অ মুসলিম বুঝা গেছে না এরা হচ্ছে কি মুস্তাহমন হ্যাঁ আমন তলব করেছে নিরাপত্তা তলব করেছে নিরাপত্তা দেওয়া হয়েছে একটা ভিসা তলব করা মানে जारे चुक्ति चुक्ति सम्पादित आहदेश जरूरी ना तर बार असर क्योंकि तरह चुक्ति आज এই যে আন্তর্জাতিক চুক্তি একটি দেশের আর এক দেশের সাথে এইরকম মুসলিমদের সাথে চুক্তি আছে না নেই আছে না নেই আছে কূটনৈতিক সম্পর্ক হচ্ছে বর্তমান যুগের কূটনৈতিক সম্পর্ক হচ্ছে এই যে আহাদা সুতরাং তাদেরকে খুন করা সে চুক্তি নিয়ে এসেছে যে আমি এতদিন বিষয় নিয়ে এসেছি হ্যাঁ অথবা যেই ব্যক্তি জিজিয়া দিয়ে বা স্থায়ী নাগরিক দেশ সেই দেশের বাসিন্দা সে একটা চুক্তি নিয়েছে এর থেকে সরকারের কাছ যে আমি দেশের নাগরিক যদি কেউ এদেরকে খুন করে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবেন তাহলে অমুসলিমের খুন হার চরম পন্থা ইসলামে নেই অমুসলিমদের জুল অত্যাচারের কারণে কিছু লোক চরমপন্থী হয়ে যাচ্ছে কিন্তু সেটা ইসলামের শিক্ষা নয় আসলে ইসলামের শিক্ষা নয় রক্ত সবচাইতে একমাত্র বাকি থাকে অমুসলিমদের মধ্যে কে তাহলে হার্বি হার্ব মানে যুদ্ধ হার্বি মানে যে যুদ্ধ লাগিয়ে রেখেছে মুসলিমকে পেলেই মারবে জি হ্যাঁ মুসলিমকে পেলেই মারে মক্কার লোকেরা রস যেকোন ধন সম্পদ হারাম সুতরাং বেমানি করা যাবে না ধার নিয়ে উধা হওয়া যাবে না বুঝা গেছে ধন সম্পদ নষ্ট কোম্পানিতে কাজ করছেন আর মালিকের যে সব সরঞ্জাম আর সেই বাসা করছেন ক্ষতি করছেন এমন কিছু করবেন না কোন একটা অফিস আপনি কাজ করছেন সেই রকমই ক্ষতি করছেন আপনি না সেখান থেকে কিছু টানার চেষ্টা করছেন না ধন সম্পদ খারাপ চুরি করা ডাকাতি করা বেমানি করা রকমের ধন সম্পদ নষ্ট করা হোক না কেন বা আত্মসাত করা হোক না কেন হার ধন সম্পদের মান ইজত যাতে নষ্ট হয় করলে নষ্ট হয় না এখানে তো মাসা আল্লাহ খুব ভালোই দিনী ভাই আর সালাম দোয়া করলেন আর তার বাইরে গিয়ে আরেকজনকে বলছেন ওই যে আছে না ওই লোকটা আছে না দোষ আছে চর্চা করছে দোষ আছে সংশোধন করে সামনাসামনি ওকে বললে তার ব্যক্তি জীবনের দোষ থাকলে তার দ্বারা পথভ্রষ্ট হওয়ার ভয় থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারো ভয় থাকে তাহলে কিন্তু সতর্ক করতে হবে যেমন বেদাতে আলেম সম্পর্কে তাকে গিয়ে তার ঘ যদি ওর সাথে ব্যবসা করতে চায় হ্যাঁ বা ওকে রুমে নিতে চায় কিন্তু লোকটা খারাপ তাহলে সতর্ক দিতে হবে যে আপনি ওকে রুমে নিতে যাচ্ছেন বা ওর সাথে ব্যবসা করতে যাচ্ছেন বা ওকে মেয়ে দিতে বিয়ে দিতে চাইছেন দিয়ে সেটা চলবে এমন রহমতুল্লাহ আলী এই বিষয় উল্লেখ করেছেনস্তাহটি কখনো কখনো আর আসল হচ্ছে হারাম এই ছাড়া বাকি জায়গাগুলিতে হচ্ছে হারাম গিবত ছাড়া মিথ গিবর মধ্যে দোষ আছে দোষ সংশোধন করার চেষ্টা করেন যদি ব্যক্তিজন দোষগুলি হয় তাহলে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় আর তোহমাদ কাকে বলা হয় অপবাদ দোষ নাই মিথ্যা বলে দিলেন আপনি মানহানি করলেন না এর হারাম নষ্ট করা কিছুতে হইতে কিছু তুচ্ছ মনে করে ছোট করার চেষ্টা করা কোন জায়গাতে অপমান করার চেষ্টা করা অপদস্ত করার চেষ্টা করা কোনো একটা জায়গায় গিয়েছে দিলেন লোকজনের সামনে দিলেন অপমান করে জি বিভিন্নভাবে হইতে পারে যাই হোক এই ছিল রেস বা আলোচনা তরজমা করতে চাইলাম কিন্তু তরজমার সাথে সাথে দেখলাম যে সময় অল্প আছে সেজন্য অধিকাংশ আলোচনাগুলি মোটামুটি সেরেই দিলাম হিংসা সম্পর্কে বলেছিলাম যে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ হিংসা কাকে বলে হিংসা আরবি তো হচ্ছে হাসাদ হ্যাঁ হিংসা কাকে বলে যদি আপনাকে জিজ্ঞাসা করেন হিংসা কাকে বলে বলেন তো দেখি হিংসা কি জিনিস কে যদি করে কেউ যে আল্লাহ ওকে দিয়েছে আল্লাহ দিই तो हिंसा क्यों जी मन क्या दिए आगे बढ़ल पीछे जागे बढ़ी हाँ ये हिंसा हिंसा संज्ञा शुरे निंग से जल्ला नियमत दिए नियमत चले जाने जला चा चले जागे ना बाढ़ुक जा जाग। जाग। आगे क्या बढ़े एटे हिंसा কিন্তু যদি করছে আমরা ওকে ফেল করার চেষ্টা করার নাই ও বেশি পড়ছে ও বেশি ভালো রেজাল্ট করছে আচ্ছা আপেলি তো ও ভালো করেছে আমি এনুয়ালে আমি ওর চাইতে দোষ আছে নাকি হ্যাঁ ও যেই ভাবে রেজাল্ট করছে ওর চাইতে আমি ভালো করার চেষ্টা করবো কোনো ভালো কাজ আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো কিন্তু ওকে ঠেকিয়ে দিয়ে না ওর ক্ষতি করে নাই হিংসা घृा करतुभ महदेश मानुमर लेकर हिंसा साधारण एक ही पेशा लोक दी एक ही पेशा लोक हम हिंसा এক পেশার লোক আর এক পেশার লোকের সাধারণত হিংসা করে না কারণ করবে দায়ের হিংসা কি করবে কি করবে অন্যরা করবে দায়ীরা করবে জি হ্যাঁ দেখতে পাচ্ছেন জি চোর ডাকাতের হিংসা চোর করবে পয়সাওয়ালা পুঁজিপতি হিংসা করবে হচ্ছে অবস্থা আরকি জি আল্লাহ রহমতুল্লাহ এই কথা বলছেন যদি থাকে তো অধিকাংশ ক্ষেত্রে আশেপাশে বাস করে আপনি বিদেশে আছেন ও বিদেশে না আপনার পেশার লোক না তারপর হিংসা হিংসা নেই আছে যদিও এটা একটা কম হয়তো কিন্তু আছে কিন্তু একই যদি ময়দানে কাজ করেন দুইজন। কিন্তু স্কুলের টিচার স্টাফ সাথে বসে দেখলাম যে ওদের আপোষে হিংসারও শেষ নেই তখন থেকে বুঝতে পারলাম যে এক পেশার লোকের সত্যি কথা হিংসা আরো বেশি আছে কম নেই ওদের সাথে কাছে বসলে বুঝতে পারবেন গ্রুপিং আর হিংসা বিদ্বেষ শত্রুতা জি জি জি অথচ দুইজনে মুসলিম हिंसार क्षतिकर चार दिखाई कर चरित्र चरित्रम चुवान्न बर्णना जी सुरान चुवान्न सुधुर रसुल्लम जख रसुल तक हिंसा कर शुरू কোন ব্যক্তিকে এই জন্য ফাঁকা আল্লাহ্রাহিম আল কিতাব আরে ইব্রাহিমের বংশদেরকে আমি কিতাব দিয়েছি হেকমত দিয়েছি আজিমা তাদেরকে বিশাল রাজত্ব দিয়েছি আমার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে দেবো তাদের ভিতরে হিংসা ঢুকে আছে হিংসা বসত হিংসা করে ইয়াহুদিদের চরিত্র আর ইয়াহুদীর আল্লাহর কাছে সবচেয়ে বেশি গজবপ্রাপ্ত কোন জায়গায় ছিল না মুসলিমদের সেনার মাঝখানে ফিলিস্তিনি তাদেরকে বসিয়ে দেওয়া হইলো ইহবাল্লা হাবলি নাস মুসলিম জাতির পাপের কারণে মানুষের রশি ধরে मानी ख्रीटान जगत रसी याहुदी एखे बस आदान जगत तरह पेन सर जा दिन टीकते सहज कथा फिलिस्त स्वाधीन हो जाए मुस्लिम चले आस मकदा स्वाधीन हो जाए हिंसार द्वितीय क्षति कर दिक हम हिंसा कर तरी क्षति है যে হিংসা করে তার ক্ষতি হয় কি ক্ষতি হয় যে হিংসা করে কখনো তার মনটা খুশি না মন খুশি না দেখেন একই সাথে চাকরি করছেন দুজন ওর বেতন মোটামুটি আপনার কাছাকাছি আছে কিন্তু আপনি একটা বেস্ট ওয়ার্কার হয়ে গেছেন তখন ওর ভিতরে জ্বালা আপনি হয়তো আরো বেশ বিভিন্ন দিক থেকে একটু অ্যাডভান্স হয়ে গেছেন তার ভিতরে জ্বালা ওই যে ভালো একটা আমার দু তিন হাজার রেল বেতন পাচ্ছে তারপর মনটা খুশি না তার অথচ তার খুশিও উচিত ছিল কিন্তু শান্তি পায় না সে शांति पा मन खुशी है, है क्षति कर दिखाई सब समय आगुन जलते थे आगुन जालार कारण मानसिक अशांति घुम आसते चायना टेंशन भोगे जी अंतर के साफ कर घुम चटकर घूम चले आस কিন্তু হিংসা করেন যে আমার পাশাপাশি থাকে ঘুম কি করে আসবে আপনার শুধু দাউ দাউ করে জ্বলতে আছে আগুন জ্বলছে মনে হচ্ছে আপনার কলবে হিংসাতে মুক্ত আহমদুল্লাহ ইল্লা বেকাল বিনিহীন বেকাল বিনি অন্তর সুস্থ তা আগে ঘন চলে তিন নম্বর ক্ষতিকর দিক হচ্ছে আল্লাহ যে ভাগ্য নির্ধারণ করেছেন তার তারপর আপত্তি তোলা কেন করলে যেন সে বলছে তুমি ওকে আমার সাথে বেশি কেন দিলে ওকে এত সম্মান কেন দিলে ওকে লোকে এত কেন চাইছে ওকে কোম্পানি এত কেন পছন্দ করছে আমাকে কেন পছন্দ করেন আল্লা পক্ষ থেকে কাউকে বললাম ক্ষতি তিনটা বা চারটা বললাম যেটাতে জ্বলতে থাকে ভিতরে ওটা আলাদা করে ধরল চারটা পাঁচ নম্বর হচ্ছে যে মানুষ যখন হিংসা করে তো হিংসার পাপে শুধু সীমিত থাকে না হিংসার পাপ অনেক পাপ সৃষ্টি করে অনেক পাপ তৈরি করে যখনই হিংসা হয় তখন বিভিন্ন রকম লঙ্ঘন বাড়াবাড়ি করে সীমালঙ্গন বাড়ে হিংসার কারণে সামান্য একটা কথা তো মারামারি শুরু করে দেশ ওর সাথে কেন ওর সাথে মারামারি করছে লাফে উঠে গেছে আগে থেকে ওর অন্তরে কি হিংসা আছে সেই জন্য ঝগড়া করে কথায় কথায় তারপরে তার বিরুদ্ধে হিংসা আছে তার দোষ গুলিকে তিলকে তাল করে বেড়াচ্ছে তাহলে গিবতে লিপ্ত হচ্ছে মিথ্যাপবাদের কাবিরা গোনাতে লিপ্ত হচ্ছে হ্যাঁ সীমালঘন বাড়াবাড়ি হ্যাঁ এইভাবে অনেক পাপে জড়িয়ে পড়ে হিংসুক অনেক পাপে জড়িয়ে পড়ে এমন কি হিংসার কারণে মানুষ খুনও করে দেয় যে একে থাকতে দেবো না বাঁচতে না হাউ হিংসা মানুষকে খুনি বানিয়ে দিতে পারে হিংসার এরকম বহু ক্ষতিকর দিক আছে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রেখা পরিষ্কার আল্লাহ রব যেন আমাদের জীবনে বরকদ দান করেন আমাদের সার্বিক জীবনে বরকদ দান করেন এবং আমাদেরকে সমস্ত পাপ থেকে অন্যায় থেকে জোর মত্যাচার থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সার্বিক দিক থেকে যেন হেফাজত করেন সুহাম صفون و سلام المرسلین و الحمد لله رب العالمين جزاکم اللہ خیلق